দাবিংশ চতুর্থ পরিচ্ছেদ পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ অবতারের অপরাধ নাই নিত্যগোপাল সামনে উপবিষ্ট সর্বদা ভাবস্থ মুখে কথা নাই শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য বালকের নাই বলিলেন আমি জানি না শ্রীরামকৃষ্ণ বলিলেন বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাঁড়ি সনক সনাতনাদি ঋষিদের ভেতরে যেতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল শ্রীরাম গোলোকে বিরোজার দাঁড়িয়ে ছিলেন শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দাঁড় গিছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন শ্রীদাম ঢুকতে দেয় নাই তাই শ্রীমতী সাপ দিলেন তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা শ্রীদামও সাপ দিচ্ছিল সকলে ঈশ হাসিতে লাগিল কিন্তু একটি কথা আছে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কী শ্রীদামের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন তিনি সরকারি কর্ম করেন আগে কর্মস্থল কলিকাতায় ছিল এখন ঢাকায় তিনি ঠাকুরের পরম ভক্ত ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়া আছে সেই সকল ভক্তেরা তাঁর কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন শুধু হাতে ভক্তদর্শনে আসতে নাই অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন কেদার বিনিতভাবে বলিলেন তাদের জিনিস কি খাব শ্রীরামকৃষ্ণ বলিলেন যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই কামনা করে দিলে সে জিনিস ভালো নয় কেদার বলিলেন আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তা তো সত্য এখানে সব রকম লোক আসে তাই সব রকম ভাব দেখতে পায় কেদার বলিলেন আমার নানা বিষয় জানা দরকার নাই শ্রীরামকৃষ্ণ সহাস্র্যে বলিলেন না গো সব একটু একটু চাই যদি মুদির দোকান কেউ করে সব রাখতে হয় কিছু মুসুর ডালও চাই হলো খানিকটা এ সব রাখতে হয় বাজনায় যে ওস্তাদ সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে ঠাকুর ঝাউতলায় বাজছে গেলেন একটি ভক্ত গাড়ু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন ভক্তরা এদিক ওদিক বেড়াইতেছেন কেহবা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন ঠাকুর সেখানে আসিয়া বলিলেন দুতিনবার তিনবার বাদছে গেলুম মল্লিকের বাড়ি খাওয়া ঘোর বিষই পেট গরম হয়েছে ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনও পড়িয়া রহিয়াছে আরও দু একটি জিনিস শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন কাহারো হাতে পানের ডিবে কাহারো হাতে গাড়ু ইত্যাদি ঠাকুর মধ্যাহ্নের পর একটি বিশ্রাম করিয়াছেন দুই চারিটি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়াছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস বা গুণ জানা যায় ঠাকুর বলিলেন সে এই জ্ঞানে নয় ওমনি কি তাকে জানা যায় সাধন করতে হয় আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয় দাসভাব ঋষিদের শান্ত ভাব ছিল জ্ঞানীদের কি ভাব জানো স্বরূপকে চিন্তা করা একজন ভক্তের প্রতি সহস্যে বলিলেন তোমার কি ভক্তটি চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন তোমার দুই ভাব সসরূপকে চিন্তা করাও বটে আবার সেবা সেবকের ভাব বটে কেমন ঠিক কি না ভক্ত সহস্যেও কুণ্ঠিতভাবে বলিলেন আখ্যা হাঁ শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো ও ভাব খুব এগিয়ে গেলে হয় প্রল্লাদের হয়েছিল কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে কিন্তু বলে আমার কিছু হয় নাই লাগে নাই জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ একথা শুধু মুখে বললে কি হবে ভাব সাধন করতে হয় ভক্তেরা ঠাকুরের কথা মৃত পান করিতেছেন